সম্মানিত হবে আমরা তাছি সুর সাল আল্লাহ যারা মিথ্যাবাদী অথবা যারা দিনকে অস্বীকার করে মানুষদের আল্লাহর প্রতি ইমান আনে না আখেরা তার প্রতি বিশ্বাস করে না নবী মোহাম্মদ রসুল না এই সমস্ত কাফের দিকে আল্লাহ বলছেন আমাদের কি বলবেন তাদেরকে জমায়েত যখন হয়ে যাবে তখন তিনি বলবেন কেন তলে তু ইলা তুমি হিটুকা ভেবু ওই দিকে দাও ঐদিকে তোমরা অস্বীকার করতেছিলে মানতে ওই যেটা হার সেদিকে রওনা করো সেদিকে চলে ইন্ট্রাক নারী হলো রওনা করা খুব আর যদি না যেতে চায় তাহলে নিয়ে যাবে উল্টা করে ধরে ঠিক করবে স্বেচ্ছা থেকেও যেতে যাবে না আমার স্বাস্থ্যের আল্লাহ তালা পক্ষ থেকে প্রথমে অর্ডার আনবে পরে ড্রাইভ করে নিয়ে যাবে এনতলে তুই আর কাউকে কাউকে যাও এই জাহার নামের এই কঠিন আগুনের কথা বলেছিলাম শুননা এমন আগুনের দিকে যাও যে আগুনের মধ্যে ছায়া আছে। আগুনের মধ্যে ছায়া থাকে কেমন সে আগুনের আবার তিনটি শাখা প্রশাখা আছে যাহার নামের আগুন যে কত কি হবে তার কত কি কঠিন হবে কত রকম হবে এখন এই তিন শাখা প্রশাখা কেমনে আছে এটা তো এখন বোঝা বসেছ কিন্তু যে আগুনের ছায়ার মধ্যে টা আগুনের ছায়া হয় কেন সে কথা ব্যাখ্যার পরেরাতে আসছে আর তার ছায়া এমন ওই ছায়ার মধ্যে করোনা দুনিয়ার ছায়া যেটা হয় সেই আগুন সেই ছায়ার মধ্যে আসলেই কোন ছায়া নেই অর্থাৎ আগুনটা হবে কালো অন্ধকারের মতো এই জন্য ছায়ার কথা বলা হয়েছে ঘোর অন্ধকার হবে কিন্তু সেখানে কোন ছায়াপার মধ্যে অনেক সময় ম্যাগ এসে গেলে দুনিয়াটা অন্ধকার লাগে ঠান্ডা আছে এইরকম কোনো ঠান্ডা আসবে না সেই অন্ধকার বরং সেই অন্ধকারে আগুন অনেক বৃদ্ধি পাবে উল্টা হবে বলি মিনাল্লাহ হাব সেই অন্ধকার এমন যে সে অন্ধকার আগুন থামাবে না আগুনকে ঠান্ডা করবে না বরং আগুনের তেজকে আরো বাড়িয়েই দেবে আপনার ইয়ে হয় বিস্ফোরণের মতো কিছু ঘটে বিভিন্ন জিনিসপত্র যখন জলে কাঠের টুকরা বাঁশের টুকরা এগুলো দেখবেন জোরে আওয়াজ করে একটু বিস্ফোরণের মতো হয়ে যায় এবং সেটা দিকে পরে কুণ্ডের মতো কি পড়বে তাই না আগুনের বিস্ফোরণ ঘটে সেটা এত বড় হবে যে একটা মনে জন্য বিশাল রাজবাড়ী প্যালেসের মতো হবে এত বড় কোন কোনো জায়গায় অর্থ করা দুর্গের মতো সাইজ বিস্ফোরণ করে পড়বে সেটা সাইজ এত বড় কিরকম জোরে আগুন এত বিশাল জিনিস সেখান থেকে সিটকে পড়বে সে আগুনটা শুধু শান্ত ভাবে আগুনই থাকবে না আগুনের ভিতরে কেমন চলতে থাকবে আগুনের এত পাওয়ার হবে তার ভিতরে এরকম বড় বড় বিস্ফোরণ ঘটবে এরকম একটা কুণ্ড চতুর্দিকে লাফিয়ে পড়বে সে আগুনের মধ্যে তাদেরকে যেতে হবে হ্যাঁ তার বিশাল আর ইনকাস এমনভাবে নিক্ষেপ করবে চতুর্দিকে তারা এক আগুনের কুণ্ড সেটা আমার একদম বিশাল দুর্গের মতো সাইজ হবে হলুদ কিন্তু এখানে আরব দেশে এই সোফর বলা হয় যে সমস্ত উঠ গুলো কালো হয় একদম মিসকালো এইরকম উঁটকে বলা হয় শে আগুনের রংটা যে কালো হবে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে উঠ যেরকম কালো দেখেছ এরকম একটা বস্তুর মতো সেটা সত্যিই কালো হবে দুনিয়ার আগুন তো সাধারণত এত কালো হয় না আগুন বরং লালচে হয় তাই না মোস্ট অব দা টাইমস কিন্তু আগুন যখন কালো হয় সে আগুনটার পরিমাণ তেজ কয়েক গুন বেশি হয়ে যা লাল আগুন থেকে এবং হাজি এসেছে যাহার নামের আগুন প্রথমে তো কালো ছিল না জ্বলতে জ্বলতে জ্বলতে জ্বলতে তার চলে গিয়ে আগুন কালো হয়ে যায় তখন আগুনের মারাত্মক হিট সেখানে চলে আসে ধ্বংস অথবা ওয়াইল নামক জাহান নামের কঠিন আজাবের স্তর ওই সমস্ত লোকদের জন্য কুফরি করেছে যারা আল্লাহর প্রতি আখের প্রতি দিন ইসলামকে মানেনি মোহাম্মদকে নবী রসুল মানেনি তাদের দিন এই দিনটি হচ্ছে ওই দিন যেদিন তারা কোনো কথা বলবে না কথা বলতে পারবে কথা বলবে না কেন আলিয়াউম আহ আল্লাফিমিমোনা দিহিম আজকে তাদের চেহারার মধ্যে তালা লাগিয়ে দেব চেহারা মুখের মধ্যে তালা লাগিয়ে দেব অফ করে করে দেব মিথ্যা শুরু আল্লাহ আমি করি নাই এগুলা আমার নামে তারা খামাখা লেখে রেখেছে এগুলা মিথ্যা কথা বলে মিথ্যা কতম করবে তখন আল্লাহ তালা বলছেন নাহতিম আল্লাহ তাদের মুখের মধ্যে খাতম লাগিয়ে দেবে সিল করে দেবে আর কথাই বলতে পারবে না সাক্ষী নেমুনা এখন। তখন তার হাত বলবে চোখ বলবে অঙ্গ আইদিহিম গুলো কথা বলে সাক্ষী দেওয়া শুরু করে দেবে হ্যাং মোলা আজ এমন দিন। যেদিন তারা কথা বলবে না অর্থাৎ কথা বলার সুযোগ দেওয়া হবে আর তাদেরকে দেওয়া হবে না যে ওজোর খাহি করবে কত ওজোর আছে আজকে কোন ডিউটি পালন না করলে কোনো কাজ না করলে অনেকগুলো ওজোর আছে দেখা যায় কত রকমের এক্সকিউজ পাওয়া যায় একটু এক্সকিউজ ছোট থাকলে বড় করা যায় না থাকলে ধার করে জোগাড় করা যায় চালিয়ে দেওয়া যায় তাদের উল কত ওদর আসে কিন্তু সেদিন এই পারমিশন দেওয়া হবে না আর মিথ্যা ওদর দেওয়া শুরু করে দাও কাফেরদের জন্য অপেক্ষা করছে আজকে চূড়ান্ত পার্থক্য করে দেওয়ার দিন আজকে ফাই করে দেওয়ার দিন হক বাতিন। আজকে বিচারের দিন তোমাদেরকে শুধু নয় তোমাদেরকে জমা করেছি তোমাদের আগে যারা ইন্তকাল করেছে তাদেরকে পরের লোকদেরকেও অবশ্যই সমস্ত মানুষকে এই হাঁসের ময়দানে জমায়েত করা হবে হিসাব নেওয়ার জন্য হিসাব দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে চাইলে আজকে ষড়যন্ত্র করো দেখি আল্লাহ বলবেন ষড়যন্ত্রকারী যারা দুনিয়ার মধ্যে দিন ইসলামের বিরুদ্ধে সারাদিন রাত ষড়যন্ত্র করেছে কত চক্রান্ত করেছে কত মিডিয়া ক্যাম্পেইন আননেসেসারি বানিয়েছে মুসলমানদের বিরুদ্ধে আজকে আল্লাহ তালা বলবেন করো দেখি এরকম স্বতন্ত্র চালাও দুনিয়াতে বহুত স্বতন্ত্র করে তো তোমাদের হয়ে গেছে আজকে এক্সপিরিয়েন্স কাজে লাগাও না দেখি আমার বিরুদ্ধে আমার দিনের বিরুদ্ধে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু ষড়যন্ত্র করে ফেলো দেখি আজকে আল্লাহ তালা বলেন ফাইনকান আল্লাহকাইদুন ফদুন কি কি ষড়যন্ত্র করতে চাও করো দেখি এখন আজকে জাহার নামীরা হাসরের ময়দানে ষড়যন্ত্র করবে না এখন বহুত স্বতন্ত্র পাকেই আসছে তো মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করে আল্লাহ দেখেন না আল্লাহ তালা বলেন যে আমি প্লান করি তারাও করে এক জালিমকে আল্লাহ ধরেন ফেরাউনকে ধরেছেন নমরুদ কে ধরেছেন কমে আদকে ধরেছেন কমে সামুদ কে ধরেছেন আখেরি জমানায় তো আল্লাহ তালা ধরেছেন আমাদের জীবনে তো কিছু দেখছি শুনছি যাদেরকে এখনো ধরেন নাই আল্লা তালা কোনদিন ধরতে পারবেন না শক্তিশালী জালিম শক্তি দুনিয়ার মধ্যে জুলুম করে ইসলামের বিরুদ্ধে করে খুব শক্তি আছে মানুষের হিসাবে বলে এর যে কেমনি ধরা কোন তরিকায় পাওয়া যায় না সব তরিকা বন্ধ করে একদম দুশ্মনী শুরু করে দিয়েছে তো মানুষের কোনো বুদ্ধি নাই মানুষের কোনো দৃষ্টিতে কোনো উপায় নেই তারা সমস্ত তাদের কোন কি অসুবিধা হবে সব বন্ধ করে ফেলে এই একজন বলেছিলেন যারা ডিকটেটর হয় অত্যাচারী শাসক হয় তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্যে তারা নিজেরা নিরাপদ থাকার জন্য সব ব্যবস্থা করে সমস্ত ছিদ্র বন্ধ করে দেয় সব ছিদ্র বন্ধ করে দেয় কোনো বিপদ করে দাও একটা আল্লাহ তালা কি বলেছেন কোরআনের মধ্যে তোমরা যদি সুরক্ষিত দুর্গীয় থাকো তাহলেও সেখানে তোমাদের কি মৌত আসবে তো আল্লাহর ধরা যখন আসবে ইন্না বা তো কে আমাদের দিন আর কোন ষড়যন্ত্র করার ব্যবস্থা থাকবে এখন তো দুনিয়া দেখা দেয় সবাই মিলে দিনের বিরুদ্ধে করছে তখন তারা একসঙ্গে বসে মিটিং করবে আর আর সিদ্ধান্ত নেবে আর আইন পাস করবে আর মিডিয়া ক্যাম্পেন করবে আর কিছু না সব শেষ সেদিন কাফেরদের জন্য অত্যন্ত কঠিন শাস্তি ওয়াইল থাকবে তাদের মোকাবিলায় যারা মোত্তাকি হবে তাকুয়া জীবনে অর্জন করবে আল্লাহ তালার নদেগি করবে আল্লাহ তালাকে ভয় করে চলবে তাদের জন্য জেলাল আসে আর তাদের ছায়াটা তো আসল ছায়া হয় জান্নাতের নাম হচ্ছে জান্নাত কেন জান্নাত মানে ঘন বাগান জান্নাত শব্দের অর্থ কি বাগান যে বাগানটা পাতলা না অনেক ঘন সেখানে এই ঘন পাতন জায়গায় মধ্যে ঘন বাগানের মধ্যে সুন্দর ঝর্না ধারা সেখানে প্রবাহিত হতে থাকবে কুলকুল করে পানি প্রবাহিত হতে থাকবে আর ফওয়াকে রকমারি ফ্রুটস ফল ফলাদি থাকবে সেখানে মিম্মা মনে চাই খাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করি কত রকমারি ফলু হানি আলুন কুলু খাও অশ্রাবু পান করি আন হানি মানে হলো যে খাবার মধ্যে শুধু বরকত আছে মোবারক যার মধ্যে কোন ক্ষতি নেই যার মধ্যে শুধু ভালো জিনিস আছে কল্যাণ আছে দুনিয়ার মধ্যে খেতে হলে একটু হিসাব করে খাওয়া লাগে মজা হলে এতগুলো খাওয়া যাবে নাকি বেশি খাইলে খবর আছে পেটে অসুখ শুরু হয়ে যাবে হ্যাঁ টয়লেটে দৌড় দেওয়া লাগবে কত ঝামিলা কিন্তু জান্নাতের মধ্যে বেশ উমার খাও যত মনে চায় বিমা এস্তাহ মিমা ইয়স্তাহুল যা চাইবে তা খাবে কোন পেটে অসুখ হবে না কোনো দিন হবে না বেশি খাওয়ার কারণে ডাক্তারের কাছে এই খবর পাইছেন নাকি জান্নাতে কোন ডাক্তার লাগবে না টয়লেটের জন্য দরাদি করতে হবে কিছু না এত খাওয়ার পরে শুধু একটু ঢেকুর আসবে আর শরীরে চিকচিক করে ঘাম আসবে ঢেকুর আর ঘামে সব হজম হয়ে যাবে আর ঢেকুরের মধ্যে কোনো দুর্গন্ধ আসবে না যে এই ঢেকুর আসবে হাত দিয়ে ঢাকা লাগবে না বরঞ্চ মেসকে সুগন্ধা ছড়িয়ে পড়বে কোনো সুখবর আল্লাহ বলছেন হানি করে কংগ্রেচুলেশন ইউনো ফর ইথিং কোন চিন্তা নাই খাও এগুলা কেন সবকিছু এত সুসংবাদ তোমাদের জন্য কি জন্যে বিমা কুন্তুমতে আমালুন তোমরা যে আমল করছিলে এই আমলের পুরস্কার আমি দেব তাহলে জান্নাতে যেতে হলে একটু আমল লাগবে নাকি লাগবে না খালি আশা করে শুয়ে থাকলে হবে আশা করে শুয়ে থাকলে কল্পনা পরিকল্পনা করলে শুধু হবে না বাস্তবে আমল করতে হবে এই জন্য যেখানে জান্নাতের কথা এসেছে সেখানে আমলের কথা এসেছে আমল না থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইন আহ মানুষ হাত অতা সবার পুরো কর্মসূচি দিয়েছেন মমিনকে অ্যাক্টিভ থাকা লাগবে নেক আমলে তৎপর থাকা লাগবে যেই নামাজ হয়ে গেছে জামাত ধরার জন্য দৌড়বে রাত উঠে তাহাজ পড়বে সকালবেলা আল্লাহ তালার জিকির করবে দিনে মানুষকে দিনে দাওয়াত দেবে রাত্রে আল্লাহ ইবাদত করবে ওর আন বেশি করে পড়বে হ্যাঁ এই যে অ্যাক্টিভিটিস তৎপরতা এর মধ্যে তার জীবন কাটবে এ নাম হলো আমল গুনা থেকে দূরে রাখবে নার্সের বিরুদ্ধে মোজাহা করবে অন্যায় শাহ থেকে নিজেকে দূরে রাখবে এগুলোর নাম হচ্ছে আমল এই আমল যে তোমরা করেছে কষ্ট করে করে করে বেমা কোন তুমি তোমরা যে কি কষ্ট করেছ আমল করতে গিয়ে কত কষ্ট হয়েছে এই জন্য আমি তোমাদেরকে এসব তৈরি করে রেখেছি পুরস্কার মেহমানদারি কেন আর এভাবে আমি যারা মহসেন তাদেরকে আমি যা যা দেই পুরস্কার দেই ইন্না কেদা নিন যারা এহসান করে যারা সুন্দর সুন্দর করে আমল করে এহসান মানে হলো শুধু আমল করা না আমলকে খুব সুন্দর করে করে উত্তম তরিকায় করে তার নাম হচ্ছে এহসান আমরা নামাজ পড়ি এটা একটা আমল শুধু আমল আছে, কিন্তু যখন নামাজটা খুব সুন্দর হয়ে যায় তখন আমলের পাশাপাশি কি আসে হসান চলে আসে সুন্দর নামাজটা পড়লে এহসান হয় সেটা কেমন মানে যখন প্রশ্ন করা হল ইয়ার্লা আমলে মধ্যে এহসান কিভাবে এহসান হতে পারে তখন তিনি বললেন তার তাকুন তার হু ইয়ারক এমন ভাবে আল্লাহ তার ইবাদত করো আমল গুলো করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখো তোমার সামনে আছে তুমি দেখছ এরকম করে তোমার ইয়িনকে মনের ভিতরে ধারণাকে এরকম মজবুত করে ফেলা মনে মনে কল্পনা করা আমি যেন আল্লাহকে দেখি আর আল্লাহকে দেখলে আল্লাহ আমার সামনে আসেন আমলটা কেমনে করবো খুব সুন্দর তরিকায় হক আদায় করে আদবের সাথে খুশু খুদু সহকারে আর সেটা যদি না হয় কমপক্ষে এতটুকুন দেখো এহসানের নিচের একটা তবকা আছে সেটা হলো যে আল্লাহ তালা তোমাকে দেখেন কমপক্ষে এটা মনে রাখো এর নিচে হলে আর এলো না যে ইমাম রহমেন এই যে ইউকিকে আল্লাহিল ইলাইহিম যে বিমা কুন তুমি আমার তোমরা কত কষ্ট করে আমল করেছ আহ আমি যারা হিসান করে তাদেরকে আমি পুরস্কার দেই এটা আল্লাহ তালা কেন বলবেন কেন কথাটা এই জন্য বলবেন যে আল্লাহ তালা তাদের সুকর্মের স্বীকৃতি নিজের দবানি দান করবেন এতে করে তাদের কাছে আরো আনন্দ লাগবে অনেক সময় এমন হয় যে আপনি কাউকে কেউ আপনার জন্য অনেক কাজ করে দিয়েছে খুব কষ্ট করেছে হ্যাঁ তারপরে আপনি তাকে এখন খাওয়া দাওয়া রেডি করে খান বেশি করে খান খাওয়া দাওয়া করেন এই যে আপনি স্বীকার করলেন এত কষ্ট করেছেন এত বলেন কেন আমি তো এত করি নাই কিন্তু আসলে ভালো লাগে যে আপনার আপনি যে স্বীকার করছেন মানুষ স্বীকার করাটাকে পছন্দ করে কিনা বলেন এটা করা উচিত এটা করা উচিত খুব বেশি প্রশ্ন না করলে কমপক্ষে স্বীকার করেন এই জন্য মানলাম ইয়স্কুরস্কুর যে ব্যক্তি একটা সুক্রিয়া আদায় করতে জানে না একজনে ভালো কাজ করে দিয়েছে তাকে ধন্যবাদ জানে না তাকে যায় বলতে জানে না তাকে জানায় না, না কাজ করে দিয়ে আসলো একটু কিছুই আপনার কাছে কেমন লাগবে এত কষ্ট করে আনলেন কিছু বললো না আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে আপনি একটা সুক্রিয়া প্রত্যাশী এখন এটা আপনার প্রাপ্য হয়ে গেছে বেশি বাড়াবাড়ি না করলে অল্প একটু আপনার হক আছে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি কোন কোনো এ শুকর আদায় করে না সে ব্যক্তি কিসের আল্লাহ শুকুর আদায় করবে সে আল্লাহর আদায় করা খুব ভালো গুণ এটা খুবই ভালো গুণ আমার এক ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন সোফান আল্লাহ তিনি ইন্তকার করেছেন খুব ঘনিষ্ঠ ছিলেন ওনার খুবই সিম্পল ছিলেন খুব হাম্বল ছিলেন খুব সহজ সরল ছিলেন কেউ যদি এতটুকু উপকার করত এত শকর জানাইতো কি এক মহৎ গুণ ছিল এতটুকু কৃপন হয়ে যাই বকিল হয়ে যায় ব্যস্ত শকর আদায় করতে হবে এটা একটা বড় মহৎ গুণ তো যে আল্লাহ তালা মানুষ মানুষকে সুক্রিয়া জানাবে এটাকে আল্লাহ তালা গুরুত্ব দেন নিজের জন্য কি আল্লাহ করবেন না সেটা আল্লাহ তালা এই জন্য নিজের নাম রাখছেন শাকুর স্বীকৃতি দেন আপনার কাছে কেমন লাগবে এইরকম করে আল্লাহ তালা আমাদেরকে আমার জন্য উৎসাহিত করেছেন যে তোমরা এনে কামল করো তাহলে আমি তোমাদেরকে কিভাবে শকর আদায় করব। খাও এনজয় কর জান্নাতের মধ্যে সবকিছু খাও বেশি করে বিমা কুন্তুমটা আমার হুম তোমরা কত কষ্ট করে কাজ করছিলে দিনের জন্য কত কষ্ট করেছ যারা আজকে দিনের জন্য মেহনত করে কষ্ট করে যারা দিনের জন্য ত্যাগ করে কোরবানি করে যারা শারীরিক কষ্ট করে নিজের ঘুমকে কমিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুমের ভিতরে চলে টাকা পয়সা লোভ লালসা হারামকে বাদিয়ে হালালের ভিতরে কষ্ট করে চলে এসব কিছু কি আমার যে ব্যক্তি ঘুষ খায় না নিজে আমাদের দেশে কম বেতনের মধ্যে খুব কষ্ট করে চলে তার বাজারঘাট করতে টানাটানি হয়ে যায় তার কষ্ট হচ্ছে না আমার কি দেখেন না তা এটা তার অনেক বরণে কামল তাকে আল্লাহ তালা বলবেন যে কুলু অশ্রবু হানি আমি তুমি আমালো তুমি কষ্ট করে নিজেকে বিরত রেখেছ তোমার জিব্বাকে সামলিয়ে নিয়েছ তোমার লোভকে সংগ্রহ করেছ আজকে তুমি তার বিনিময় গ্রহণ করো তুমি এনজয় করো এই জন্মাতের মধ্যে ওয়াই লুইমা ইদিল আজকে যারা কাফের কুফরি করেছে তাদের জন্য আজকে ওয়াইল ধ্বংস হালাক এবং জাহান নামের কঠিন শাস্তি কুলুয়াউ কালিনে মন ওয়াই লুই মা যারা মুকাজিবিন কাফের কুফরি করবে আল্লাহর দিনকে তারা মানবে না মানতে অস্বীকার করবে দিনের বিরুদ্ধে দুশ্মনী করবে তাদেরকে এই বড় বড় রাঘব বল কাফের গুলোকে আল্লাহ তালা বলবেন কুলু এখন বলছেন দুনিয়ার মধ্যে কুলু খাও একটা বেশি করে খাও খুব খাইতে মনে চায় অথেমাতাও দুনিয়ার মধ্যে এনজয় কর ভোগ কর ভোগ কর কালিল আন ভোগ কর আরো একটু অল্প কিছু বেশি করে খাও দুনিয়ার মধ্যে এতগুলো খাইলেও কালিল দুনিয়ার মধ্যে কত খাবা কত ভোগ করবা কত এনজয় করবা এর সীমাবদ্ধতা আছে অতি অল্পই এনজয় করতে পারবা আর একটু খাও আর একটু এনজয় করুমে মুন আর মনে রেখো তোমরা ক্রিমিনালস তোমরা অপরাধী তোমরা এক একটা দুষ্কৃতিকারী তোমরা এক একটা লংপট তোমরা এক একটা দুনিয়ার মধ্যে মানুষের সম্পদ ভক্ষণকারী তোমরা জালিম। তোমরা অপ্রেসার্স এ সব কিছুর কারণে তোমরা মুজরে মুন তোমরা এক একটা বড় বড় অপরাধী আমার কাছে আসবে দেখা যাবে সেদিন ওই দিনটি এই সমস্ত ক্রিমিনালদের জন্য অস্বীকারীদের জন্য বড় কঠিন হয়ে যাবে দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে মানে না আল্লাহর হুকুমকে মানে না তারা একটু বেশি খায় বেশি এনজয় করে দুনিয়া নাকি কম বেশি আল্লাহ তালা তারা তো হারাম হালালে করা লাগে না তাদের একটু বেশি সুযোগ হাত দিলে হারামের দিকে একটু বেশি পাওয়া যায় বেশি যায়। এই জন্য যারা আছে অধিকাংশ যারা সবচেয়ে বড় বড় নিয়ামত এনজয় করছে তাদের সংখ্যা কি মুসলমানের মধ্যে বেশি হবে না অমুসলিমের মধ্যে বেশি হবে মুসলমানদের মধ্যেও যারা নেককার সুবিধাভোগী তাদের সংখ্যা কি বেশি হবে না কম হবে সুবিধাভোগীরা কম হবে না লুটতরাজ তারাই বেশি করছে আল্লাহ তাদেরকে ধরবেন এখন বলতেছেন খাও লুটপাট আর একটু করো একটু করো আর একটু এনজয় করো ইনাকু মু তোমরা ক্রিমিনাল হয়ে যাচ্ছ তোমাদের ক্রাইমকে পাকা মুক্ত করার জন্য তো আর একটু করতে হবে করো আর একটু এই জন্য দুনিয়াতে আল্লাহ পরীক্ষা করছেন আল্লাহ কষ্টকর জিনিস রাখছেন জাননাতে যেতে হলে দুনিয়াতে কি করতে হয় কষ্টকর জিনিসের মধ্যে বেশি থাকতে হয় আর জাহান্নেমা যাওয়ার জন্য মনের শাহওয়াত মিটানের ব্যবস্থা বেশি আছে নাফসকে খুশি করার জন্য এনজয় করার জন্য ভোগ করার জন্য জিনিসপত্র যেগুলো বেশি আছে এগুলা জাহান নামের যাওয়ার জন্য আল্লাহ তালা এগুলাকে বেশি প্রোভাইড করেছেন আর জান্নাতে যেতে হলে একটু কষ্ট পাড়ি দিয়ে জান্নাতে যেতে হয় কথাটা কি ঠিক জান্নাতে যেতে হলে কষ্ট করতে হয় কি কষ্ট করতে হয় সজের সময় উঠতে হবে ফজের সময় উঠতে হবে নামাজ ঠিকমতো পড়তে হবে কাজা করা যাবে না জামাত ধরতে হবে দৌড়তে হবে থাকতে হবে হারাম দিকে যাওয়া যাবে না নিজের নার্সের ওয়াস ওয়াশা থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজের সমস্ত অঙ্গ হারাম থেকে হেফাজত করতে হবে সব জায়গায় বাধা কন্ট্রোল অনেক সময় লোকেরা জিজ্ঞাসা করে এই ব্যবসা করা যায় কিনা সেই ব্যবসা করা যায় কিনা বিভিন্ন হারাম তরিকার খবর নিয়ে আসে। যে লোন মর্গেজ নেওয়া যায় কিনা কিছু তেল মিল বা কে আরে কষ্ট করে করে অল্প ব্যবসা করে ছোট ব্যবসা করে থাকতে হবে তবু সুদে ব্যবসা করা যাবে না হালাল ব্যবসা ইনকাম কম হচ্ছে মদ বিক্রি করা যাবে না করলে বেশি লাভ হয় মদ বিক্রি করে কেন ভাত বিক্রি করে লাভ কম হয় ভাতের সঙ্গে মদ বিক্রি করে লাভটা বেশি হয় এক চালাবে মদ বিক্রি তার তার কম হচ্ছে চালাইতেই কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে না হচ্ছে অনেক সময় পরীক্ষা করে না তারা বিল কষ্ট হচ্ছে এরকম কষ্ট পাড়ি দিয়ে দিয়ে দিয়ে দিয়ে জান্নাতের জন্য তৈরি হতে হবে দুনিয়ার সমস্ত মজা ঠিক থাকবে আর জানা তো অটোমেটিক্যালি হয়ে যাবে এইরকম কি হয় নাকি দিনের পথে কষ্ট আসে না অহমলা ইফতানুন তারা কি মনে করছে যে আমি হ্যাঁ ইফতানুন ইমানদার হয়ে গেছি ইমান আনছি খালি আল্লাহ রহমত দিয়ে সব ঠিকঠাক করে দিবেন মুশকিল আসবে কেন কষ্ট হবে কেন ইমানদার কেউ আল্লাহ তালা মাঝে মধ্যে কষ্ট দিয়ে পরীক্ষাও করে পরীক্ষা হয় আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ পরীক্ষা করেন তারপরে হারামের দিকে যায় না কষ্ট করে হালালের ভিতরে থাকে এই দিন হফিল জান্নাতে জান্ন হলে এরকম কষ্টকর বিষয়গুলোকে কষ্ট করে যাপন করে মাঝে মধ্যে পরীক্ষায় পাশ করে করে করে করে জানলা খাও দাও ফুর্তি করুন মজা লেলো দুনিয়া তো মারি হায় খালি মজা না চাই আমি হালাল হারামগুলি জিজ্ঞাসা করো না এই স্লোগান যারা দেয় হুফফতিনার বিশ্বাহাত কাজেই তোমরা খাও আর একটু খাও আরেকটু এনজয় কর আর মনে রেখো তোমরা মুজরিম ক্রিমিনাল অপরাধী হয়ে আসছো আল্লাহ তালার কাছে আল্লা তালা কতবার ধমক দিলেন কতবার সাবধান করলেন মুকাজিবিন যারা অপরাধী তাদের জন্য কঠিন আছে কঠিন পরিস্থিতি আসছে বারবার আল্লাহ তালা সাবধান করছেন বারবার সাবধান করছেন রিপিট করছেন কতবার কেউ তো শুধু রুকু করিনা রুকু অর্থ কি নামাজ পড়া আল্লাহ বলেছেন যখন এভাবে রুকু বলা হয়েছে তখন নামাজ বোঝানো হয়েছে সুজুত বলে অনেক সময় নামাজ বোঝানো হয়েছে তেয়াম বলে কুমিল্লা কালি রাতের বেলা দাঁড়িয়ে থাকো। খালি দাঁড়িয়ে থাকতে পারছেন নাকি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাক তেয়ামে বলা হয় দাঁড়ানো এটাকে বলা হয় তসমিয়াতুল কুল জুজ। একটা বড় জিনিসের একটা অংশ নিয়ে সেই পুরো জিনিসটাকেই বুজানো হয় নামাজের মধ্যে অনেক কাজ আছে তার মধ্যে রুকু আছে রুকু বলে নামাজের এই জন্য নামাজ আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ আমল সর্বপ্রথম আমল ইমানে কোনটা নামাজ গত জুমে আমরা এই বিষয়ে দিয়েছি এই নামাজটাকে আমাদের কিভাবে পড়া দরকার কিভাবে পাঁচ নামাজকে এই যে মুসলমানদের কত বড় একটা মানে মিথ্যা দাবি বাইন না হুম আস বাইনাল মুসলিমাল কুফর আস মুসলমান আর কুফরির মধ্যে ব্যবধান কি মুসলমানরা না? ওই সমস্ত মুসলমানরা আসে যারা বেনামাজি তাদেরকে আল্লাহ তালা বলবেন কেমনতে দিন তোমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছিল তোমরা নামাজ নি তোমাদেরকে বলা হয়েছে তোমরা এসেছে যখন তাদেরকে বলা হবে আমাকে সবাই না। তারা চেষ্টা করতে চাইবে কিন্তু তাদের পিঠ তক্তার মতো কাঠের মতো সোজা খারাপ হয়ে থাকবে তারা চাইবে চেষ্টা করতে পারবে না এটা শক্ত হয়ে আছে। কারণ কি দুনিয়াতে তারা আরুক করে করেনি নামাজ পড়েনি এই জন্য বেনামাজের জন্য কত কঠিন পরিস্থিতি তার সামনে আসছে কেমনি মানুষ এক কঠিন দিনের জন্য মুসলমান হয়ে নামাজা করতে করতে করতে জীবন কাটিয়ে দিল আর হয়ে গেল বেনামিল্লাহ মুথ্যাবাদী এবং কুফরিকারীদের জন্য সেদিন ওয়াইল অপেক্ষা করছে এখানে রুকুর মধ্যে আছে। এখানে ব্যবহার করেছেন প্লুরাল ব্যবহার করেছেন বহু বচন ব্যবহার করেছেন তার মানে নামাজটাকে জামাতের সাথে পড়তে হবে সে তাফসির করেছেন এই সমস্ত কাফেরদের যখন বলা হচ্ছে ইসলাম কবুল করে মুসলমানদের সঙ্গে জামাতে নামাজ আদায় করো তারা এই সময় তারা অস্বীকার করেছে ইসলাম কবুল করতে জামাতে নামাজ আদায় করতে আর ইস্তাকবার তাকাব্বর করেছে মাথা কারো কাছে অবনত করতে চাইনি। আল্লাহ তালার কাছেই মাথা অবনত করবে কিন্তু আফসোস হচ্ছে কাফেররা তো দিন চিনলই না আর যারা সকল মুসলিম হয়ে দিন চিনল তারা পর্যন্ত যদি নামাজ না পড়ে কত বড় অপরাধ আল্লাহ মানুষকে কিভাবে হেদায়ত দেন দেন আজকে হেদায় একটা ছাত্রী এখানে বয়স সে ইসলাম তালাশ করতে এসেছে ইসলাম সম্পর্কে খুব আগ্রহী হয়ে গেছে জানতে এসছে জিজ্ঞেস করলাম যে কিভাবে তোমার ইসলাম জানার আগ্রহ হল বলল যে আমার বেশ আগে থেকেই এই যে তাদের সমাজে মানুষ যে পুড়িয়ে ফেলে হিন্দুরা লাশকে কি করে পোড়ায় এটা আমার কাছে অসম্ভব হয়ে গেল। আমি চাই না আমাকে বললে পুড়ুক এইজন্য আমি চিন্তা করতেছি যে মানে পোড়ার কারণে যে এটা এক সামথিং রং তার কাছে মনে হচ্ছে পোড়ো না কোথায় আসে এবং তাদের ধর্মটা কিরকম এইটা আবিষ্কার করার জন্য আমার ধারণা আসলো তা আর একটু খোঁজখবর নিলাম যে তোমার মা বাবার কি অবস্থা কি সমাচার বলে যে আমার বাবাও কিন্তু আমার বাবা ওই ঠাকুর কেউ মানে এই ঠাকুর কেও মানে আমি এই ঠাকুর কোনটা আবার। ও না এটা যে আল্লাহ তার দৃষ্টিতে এই ঠাকুর বলতেছে কয় আমার আব্বা এই ঠাকুরকেও মানে ওই যে মাঝে মধ্যে পূজা টুজায় সবার সঙ্গে যায় তাই কিন্তু আসলে ওনার কাছে ওইটা বেশি ভালো লাগে না এই ঠাকুরের জন্য উনি প্রায় প্রতি শুক্রবার চার মসজিদে উনি জানেন কি সময় না তারা কত কষ্ট করছে কত কষ্ট করছে দিনকে পাওয়ার জন্য তরিকা খুঁজে পাচ্ছে না জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই আশাবাদী তাকে দুইটা বই দিয়ে ফেরত দিয়েছি আপনারা দোয়া করবেন হয়তো আল্লাহ তালা তাকে কবুল করে ফেলবেন ইশা আল্লাহ ভেরি পজিটিভ এবং তারও তার মা বাবা হয়তো ইনশাল্লাহ চলে আসতে পারে তো এই দেখেন মানুষ কত কষ্ট করতেছে আল্লাহ তালা আমাদেরকে দিন তুলে দিয়েছেন জন্মের মাধ্যমে আমরা পেয়ে গেছি জন্মসূত্রে আর সেই দিনের মূল্য বুঝলাম না মুসলমান এত লেখা পড়া করি হ্যাঁ দিনের বই পুস্তক পড়ি না এখন আপনাদের অনেকেই আছেন বাংলা পত্রিকার অক্ষরে অক্ষরে পড়েন কিন্তু ইসলাম কোরআন হাজিজ তফসির হাজিজ পড়ার জন্য সময় কত দূর দেয় আমরা বসে বসে টেলিভিশনের মধ্যে হাঁ করি দাসের কি হলো এখানকার কি হলো তারপরে কত কিছু এগুলো দেখি কিন্তু জাকির নাইয়ের পৃষ্টিভি দেখল তোমার সাল্লাহ অনেক সুন্দর সুন্দর খবর তাফসির এগুলা যেগুলো ক্যাসেট হচ্ছে আপনার এগুলো এই সুন্দর সুন্দর বয়ান নিজেরা শিখা শিখানো এইগুলো প্রচার করা এই দিনের মূল্যায়ন করতে হবে না আল্লাহ তালা দিনের কদর করব না আমরা আল্লাহ তালা শুক্র আদায় করবো না যে তিনি আমাদেরকে এত সুন্দর দিন দিয়েছেন হয়রান হয়ে তালাশ করতে হয়নি অটোমেটিক্যালি মা বাবার ঘরে জানা দিয়ে মুসলিম মা বাবার ঘরে আল্লাহ তালা দিন দিয়ে দিচ্ছেন আমরা যদি এই দিনকে মূল্য না বুঝি এই দিনকে স্বীকার না করি দিনকে না শিখি এই ছোট কালা মকতের এতটুকু পড়ার মধ্যে সীমাবদ্ধ রেখে আর লেখাপড়া না করি তাহলে আমরা কিরকম অন্যায় কাজ করছি চিন্তা করে দেখেছি এর পরে আর কি কথা আছে আসে দেখেন কত কথা আল্লাহ তালা শুরুরের মধ্যে বললেন বললেন না বারে বারে ওয়াই মুিবিন এই কথা সবগুলো বলে আল্লাহ তালা বললেন পাবে আই হাদি সিং বা আর কোন কথা আছে যে কথা বললে তারপরে তারা ইমান আনবে ইয়া আল্লাহ মানে আল্লাহ তালার কালাম এখানে তার অন্য কোন এক্সাম্পল দেওয়া যায় না মানুষের ভাষায় হলে আমাদের জন্য বললে আমরা এ কথা বলতাম যে মানে হতেন আমরা অসহায় হয়ে গেছি আমাদের আর কোন ভাষা নাই তারপরে কিন্তু আল্লাহর জন্য তো এটা মানসই না আল্লাহর জন্য কোনো কিছুর অসহায়ত নাই কিন্তু কি কথা কথাটা আল্লাহ তালা বলেছেন আপনি চিন্তা করে দেখেছেন আর কোন কথা আছে যেটা বললে তারা ইমান আনবে আল্লাহ মানুষের জন্য যত কথা যত তরী সমস্ত দায়িত্ব আল্লাহ তালা পালন করেছেন মানুষকে হেল্প করতে এত সুন্দর কথা কোরআন আবু হাদিস আল্লাহ তালা বলে দিয়েছেন এই কথা বলার পরে আর কোন কথা বাকি থাকে না মানুষের কাছে ইমান আনার আনার জন্য এই জন্য আমরা কাজ করি। আমরা হাদিসের সুস্পষ্ট পরিবর্তে মনে করি এই লেকচার সেই লেকচার এই বয়ান সেই বয়ান আর কত রকমের তরিকা ব্যবহার করতে চায়। আমরা মনে করি যে কোরআন হাদিস দিয়ে মানুষকে দিনের দিকে আনা যাবে না বিভিন্ন তরিকা লাগবে কিন্তু আসলে আল্লাহ তালার কথার চেয়ে আর কোন ভালো কথা আছে আল্লাহ তালার কথা থেকে আর কোনো ভালো কথা নাই খাই এবং হাদিস যে তরিকায় প্রেজেন্ট করেছে সেই তরিকায় মানুষ কাছে দিনে যাওয়া দেওয়া এটাই হচ্ছে উত্তম তরিকা কোরআন এবং হাদিসের মধ্যে কম্প্রোমাইজ করে এই বিভিন্ন জিনিস জোড়াতাড়ি লাগিয়ে মানুষ যদি ইসলামের দাওয়াত দেয় সেই দাওয়াত আরো দুর্বল হবে কোন সন্দেহ নাই আল্লাহ এবং তার রসিদের তরিকায় আমরা দাওয়াত দিতে হবে এই জন্য ইসলামের বয়ান করতে হলে কোরআন এবং হাজি রেফারেন্স নিয়ে কোরআন এবং হাজিসকে কোট করে কোরআন এবং হাজিসের বক্তব্যের আলোকেই শুধুমাত্র বক্তব্য রাখা আর যেগুলো কোরআন হাজিদের সঙ্গে মিলে না সেগুলো থেকে সরে আসা এটাই হচ্ছে প্রকৃত আর মানুষ আমি কবুল করবে আপনি যাকে চাইবেন তাকেই আপনি হেদায় দিতে পারবেন না আল্লাহ যাকে চান তাকে হেদায় দিবেন তবে আপনার আমার দায়িত্ব আছে কি কমা আলাই না ইল্লাল রসুলের প্রতি তার উন্মতের প্রতি দায়িত্ব হচ্ছে মানুষের কাছে কথাগুলো সুন্দর করে পেশ করা তবে মানুষ সুন্দর করে বলবে মানুষ একটু মাইল্ড আপ্রোচ রাখবে খুব কড়া কথা বলে আঘাত করে কথা বলবে না সমস্ত নবীর দাওয়া দিয়েছেন ইহা কাউমি ইন্নি হে লোকেরা আল্লাহর কাছ থেকে তোমাদেরকে সতর্ক করতে আসছে ইয়া কাউমি হিয়া আমার জাতির লোকেরা দরদ নিয়ে কথা বলবে এই জন্য ওয়াজ নসীহাতে তার সিরে ইসলাম করে কথা বলাটা ভালো না তো মানুষকে হেকমত সাথে সুন্দর যতটুকুন সাবলীল কণ্ঠে যতটুকুন সুন্দর করে বলা যায় মানুষের দিলটাকে টানার জন্য বলা যায়। দিলের মধ্যে কথাটা দেওয়ার জন্য আবেদন পেশ করা যায় তত ভালো কড়া কথা বলে মানুষকে আঘাত করাটা চেয়ে এই তরিকায় নীর বেশি দাওয়াতি কাজ করেছেন যদিও আল্লাহ তালা মাঝে মধ্যে কড়া কথা বলছেন তাব্বাত আবি এক অভিশাপ দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ আল্লাহুল আল্লাহ জালিমদিন আল্লাহ তালা বলেছেন কিন্তু নবীরা কিভাবে এরকম বলছেন নাকি রসুল এরকম করে বলেন নাই তিনি সুন্দর করে মানুষের দিল্লির ভিতরে কথাগুলো হ্যাঁ আমি যদি বলি হে আমার কম আমি যদি কথা বলি আমার কথা বিশ্বাস করবা কেন বিশ্বাস করবো না তুমি তো আল্লা আমিন তুমি তো কোনো মিথ্যা কথা বলো নাই আমি যদি বলি এই যে পাহাড়ের পেছনে বিরাট বাহিনী আসে তোমাদেরকে আক্রমণ করবে রেডি হয়ে আছে বিপদ একটা তোমাদের সামনে এখনই যুদ্ধ আসতেছে বিশ্বাস করবা করবো যেহেতু আল্লাহ এক মহা ইল্লা আর কারো এ বাদত এই খবর দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তখন আবুল হাব কি বললো আল্লাহ দাদা আওতা তুমি ধ্বংস হ মোহাম্মদ এই জন্য ডাকস কিন্তু তিনি পাল্টা বলেন তিনি বলেন কথা না বলাই উত্তম বা হক আদায় করে দেবে আর কোন কথা আছে এরপরে তারা ইমান আনবে আল্লাহ রবুল্লা আমাদেরকে এই দায়িত্ব পালনের তৌফিক দান করুন মানুষকে যেন আমরা দিনের কথা সুন্দর করে বুঝাতে পারি আল্লাহর পক্ষ থেকে বসিয়ে দিতে পারি আল্লাহ আনার রবীন্দ্রের মূল্যায়ন করার জন্য আল্লাহ আমল করার জন্য তৌফিক দান করুন আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের তিরিশ পাড়া শুরু হয়ে যাবে আম্মাই তাসা আলম আমরা আস্তে আস্তে আল্লাহ শেষ পাড়ায় আমাদেরকে নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন গরম পানির ব্যবস্থা থাকলেও ঠান্ডা পানির ব্যবস্থা থাকলেও মোজার উপরে রসুল মোসে করেছেন যেহেতু সেহেতু মোজার উপরে মোসে করা যায় আছে শরীয়তে কোনো কোনো সময় মানুষকে কিছু সুবিধা দিয়েছে যদি রসুল না করতেন হাদিসে না পাওয়া যেত তাহলে মোসে করা হতো না। আর তিনি করতে এই জন্য মোসে করা যায় যা কেউ যদি এটা মানতে স্বীকার করতে কষ্ট হয় এটা কি কোন ফজিলতের কথা হলো ইমাম তাহাবি রহমতুল্লাহ আল্লাহ এই জন্য আকিদার কিতাবের মধ্যে বলছেন যে মোজার উপরে মোসে করা এটা ইমানেরও অংশ মোজার উপরে অস্বীকার করলে ইমান নিয়েতালাফ যে সুতার মোজা না চামড়া মোজা এগুলো অনেক একতলাফ আছে সুতার মোজা চামড়া মোজার উপরে কোনো আপত্তি নাই আর সুতার মোজার উপরে কেউ কেউ একতলাফ করেছেন কিন্তু হাদিসে পাওয়া যায় তির মিজির সহি হাদিস আছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম সুতার মোজার উপরেও মোসে করেছেন সফরের হালতে করেছেন সফর সাড়া করেছেন গরম পানি থাকলেও করা যায় না এখন কেউ যদি বলে যে আমি করব না আমি পা ধুয়ে ফেলবো আলহামদুলিল্লাহ ভালো কথা মানতে যদি কষ্ট হয়ে যায় তাহলে হাদিস মানতে কষ্ট হয়ে গেল মন থেকে এই কষ্ট দূর করে ফেলেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সুরাহ আর না আম্মা আমা আমা এতে আলম তফসিফ হবে ইনশাআ الحمد لله رب <العالمين> الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اشهد ان لا الله وحده لا شريك له اشهد عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله وصحبه تسليما كثيرا سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك اللهم انك عفوا كريم تحب الف عفوا اللهم أصلح لنا دينا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرة التي فيها معادنا وجعل الحياة زيادة لنا في كل خير وجعل الموت راحة لنا من كل شر اللهم إنا نسألكنا فنافية في الدين والدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين توفنا وأنت راضينا يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا استجاب لها اللهم إنا نعوذ بك من سوء القضاء ومن ترك الشقاء ومن شمطة العداء ومن جهد البلاء ربنا تقبل منا إن كانت السمير العليم وتب علينا إن كانت التواب الرحيم মিনার মিডিয়া প্রোডাকশন একটি ইসলামিক মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান আমাদের প্রকাশিত উল্লেখযোগ্য তার অ্যালবাম সুরা আল রহমান সুরা আলিয়া সুরা আল হাদ সুরা আল মুজাদ সুরা আল হাস বিষয়ভিত্তিক দোয়া কবুলের শর্ত ও পদ্ধতি মুসলমানদের যা জানতেই হবে হজ তালিম দুই হাজার আদর্শ পরিবার গঠন পিতামাতার দায়িত্ব ও কর্তব্য এখন সর্বত্র পাওয়া যাচ্ছে এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে পবিত্র কোরআনের তালাওয়াত সাপ্তাহিক তাফসির বিষয়ভিত্তিক ওয়াজ ফ্রি ডাউনলোড করতে পারবেন প্রোডাকশন মোবাইল 079-3238-1029 Visitarito Dr. Juno Visit